সরলঙ্গানুবাদ পেশ করেছি এবং কিছু ব্যাখ্যামূলক আলোচনা আমরা শুরু করেছি জিবরুল আলহাস্লামের প্রথম যে প্রশ্ন মাল ইমান তার উত্তরে রাসুসাম যেটা বলেছেন ছয়টা রোপনের কথা আমরা বলেছি ব্যাখ্যা আজকে আমরা আলোচনা করব না আমরা শুধু এতটুকু বলব আমরা ইতিমধ্যে জেনেছি ইমানই হচ্ছে মুসলিমের সবচেয়ে সিরিয়াস বিষয় তার জ্ঞান শুরু হবে ইমান দিয়ে সে জ্ঞানের জগতে প্রবেশ করবে ইমানের মাধ্যমে তার আমলও শুরু হবে ইমানের মধ্য দিয়ে অর্থাৎ ইমানের অস্তিত্বতা তার জীবনে সর্বক্ষেত্রে প্রথমেই প্রমাণিত করতে হবে তার পুরান কাজ আমরা প্রশ্নের হওয়ার থেকে শিক্ষাটা লাভ করলাম অতএব মুসলিম সমাজের যে শিক্ষা ব্যবস্থা সেখানে ইমানের কথাটাই আগে থাকতে হবে তা না হলে মুসলিম সমাজ কিন্তু সঠিকভাবে এগোতে পারবে না সঠিক শিক্ষা শিক্ষিত হতে পারবে না सत्यारे सत्य प्रकृत्य सत्य के उदघाटन करतेडेद विच्युत शिक्षा मध्य प्रथम इमान छोक व्याख्या प्रयोजन देखी ब्रिल प्रश्न सेकेंड प्रायरिटी ज्ञान क्षेत्र ইসলাম হচ্ছে আল্লাহর ইবাদ করা এবং তার সাথে শরিক না করা করবে ফরজ দেবে আর দিয়ে এখানে। রাসুল্লা সাল্লা ইসলাম কী তার পরিচিতি পেশ করেছেন আমরা জানি ইসলাম শব্দের অর্থ হচ্ছে ইসলাম আনুগত্য নিরঙ্কুশ আনুগত্য এবং আত্মসমর্পণ শাব্দিক অর্থ দিয়ে রাসুল এখানে ইসলামের ব্যাখ্যা করেননি তিনি ঠিক আগের প্রশ্নটার যে পদ্ধতিতে উত্তর দিয়েছেন একই পদ্ধতিতে ইসলামের উত্তর দিয়েছেন এবং সেটা হচ্ছে ইসলামের রোকনগুলো তিনি বর্ণনা করেছেন আল্লাহর ইবাদত করা এবং তার সাথে শরিক না করা এটা হাদিসের অন্য ভাষে যে এসেছে এই হাদিসের হোক অথবা অন্য যে হাদিস হোক যেমন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদ আল্লাহ ইহা ওয়ান মহম্মদ রসুল্লাহ ইত্যাদি ও একামে সোলা ইতে জাকা সে ভাষাগুলো থেকে দেখা যাচ্ছে যে এখানে বলা হয়েছে আল্লাহর ইবাদত করবে তার সাথে শরিক করবে না এটাই হচ্ছে শাহদাত আল্লাহ ইর অর্থ এই সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো মাবুদ নাই আর কোনো ইলাহ নাই। যখন এই সাক্ষ্য দিবে সেটাটির অর্থ হচ্ছে ইবাদত করবে শুধু আল্লাহর এবং তার সাথে শরিক করবে না তাহলে এই প্রথম যে রোকনটা উল্লেখ করা হল এখানে আল্লাহর ইবাদত করবে শরিক করা ছাড়া এটা মূলত শাহাদাতেরই একটা ঘোষণা এটা মূলত সাক্ষ্য দেওয়া যে আল্লাহই হচ্ছে আমাদের সকল ইবাদত পাওয়ার যোগ্যতম সত্তা তিনি ছাড়া আর কেউ সেটা পেতে পারেন না आल्लर शरीर रकम द्वित रकम सलाद जत अर्कान शुरू फरज आग वजिबात आगो आदब और मुस्तबाद आज सबग साल मध्य स्टाब चमत्कार रोकण शर्ज वजीब ए मुस्तु मेनटेन कर सालाद केपूर्ण सम्पादन साल करा द्वित अर्थ हमट व्यापक सालाद शुद्ध निजे से सदस्य तरह स्त्री माँ बाबा समाज आज सबा সে পড়তে আহ্বান জানাবে উদ্বুদ্ধ করবে অনুপ্রাণিত করবে ফলে এইভাবে সে সালাদটাকে রূপ আছে রাসু সাল্লা যেই রূপকল্পটা আমাদের উম্মার উদ্দেশ্যে পেশ করেছিলেন সেটাকে সে স্টাবলিশ করবে এবং এই ভাবে সামাজিকভাবে ভাবে সে স্টাবলিশ করবে এটা হচ্ছে ইসলামের বক্তব্য ব্যাপক আল কোরআন এর মধ্যে ও আকিম কতবার এসেছে আল্লাহ যারা সালাত এবং সালাতের মূল উদ্দেশ্য সেখানে বর্ণনা করা হয়েছে ও আকিম সাল্লা আলী দিক্রি ও আকিম সালাহাতহান ইত্যাদি নানাভাবে সালাতের প্রসঙ্গ বারবার আল কোরআনে আল্লাহ তালা তুলে ধরেছেন বান্দাকে সালাতমুখী করার জন্য ঠিক তেমনি এবং সালাদ না পড়ার কি পরিণতি সালাত জামাতের সাথে পড়ার অপরিহার্যতা এবং মেরা কোথায় সালাত পড়বে ইত্যাদি নানা অনুষঙ্গ আমরা দেখেছি হাদিসের মধ্যে এসেছে এবং অনেকগুলো হাদিসের কথা বলার কারণেই ব্যাপারে একটা আলাদা কিতাব এসেছে কিতাবলাহ যে কোন গুরুত্বপূর্ণ হাদিসের মধ্যে আপনারা দেখবেন আলোচনা করা হয়েছে করছি। হাদিসগুলো যদি আমরা বখারি মুসলিম আর অন্যান্য সুনানের গ্রন্থগুলো থেকে পড়ি তাহলে সালাদ বিষয়ে একটা চমৎকার এবং সুন্দর ধারণা আমাদের চলে আসবে এবং সালাদ কি করে স্টাবলিশ করতে হবে তার ফুল কনসেপ্টে আমরা পেয়ে এরপরে যাবো ইনশালাম আরেকটি রকমের কথা উল্লেখ করলেন সেটা হচ্ছে ফরজ জাকাত আদায় করা পরে তিনি বললেন। বহু হয়েছে ওয়াকিমের সাথে সাথে অন্য জায়গায় এসেছে তোমরা এটা ফসলের জাকাতের কথা বলা হচ্ছে ফসল কাটবে সেদিন সেই কর্তৃত ফসলের হক তুমি আদায় যারা। এটা ডিজার্ভ করে যারা এটা পাওয়ার উপযুক্ত সে সমস্ত গরিব মিসকিনদেরকে তুমি সেটা দিয়ে দাও এবং আর আলকোর জায়গাতেও জাকাতের বিভিন্ন অনুষঙ্গ আলোচিত হয়েছে যাই হোক তাহলে এটা হল এখানে তৃতীয় চতুর্থ রোকন হিসেবে বলা হয়েছে আরবি বারো মাসের এক মাস হচ্ছে রমাদান এই রমাদান মাসের পূর্ণ যে কয়েকদিন আছে সেটা উনত্রিশ হোক ত্রিশ হোক তার এবং সিয়াম পালনের বিষয় আল কোরআনে ভাবে যেহেতু ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে কিন্তু আলহ কম সিয়াম গামা কুতিব আল আল্লাহ আমিন কবলে কুমলা আল্লা কুম তেত্তাক তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা মো তাকি হও এটা হচ্ছে সুরাল বাকার একশো তিরাশি নম্বর আয়ত একশো নম্বর আয়তে আবার বলা হয়েছে ফামান শাহিদ আমিন কুমুর শাহরা ফেলিয়াসুম যে ব্যক্তি তোমাদের মধ্য থেকে এই মাসে উপস্থিত থাকবে সে যেন মাসে যেহেতু আমরা লক্ষ্য করছি রাসুল্লাহ সাল্লা সাল্লাম ইসলামের সংজ্ঞায় চারটা রকম উল্লেখ করেছেন কিন্তু আমরা সকলে জানি ইসলামের রকম হচ্ছে মোট পাঁচটা পরে কামতলা ই কেউ বলেটা অনেক আগে বর্ণনা করা হয়েছে যখন হজ ফরজ হয়নি কারণ রাসুল সাল্লাহ সাল্লাম ফরজ হজ আদায় করেছেন তার জীবনের বলতে গেলে শেষ বছরই এই হিজরতের দশম বছরে সেটা ছিল বিদায় হজ এবং তার কিছুকাল পরেই আল্লাহ তাকে তার কাছে অনেক বর্ণনা থেকে জানি হজ ইসলামের অন্যতম একটি রোপণ বিশেষ করে যে হাদিসটিতে বলা হয়েছে বুনিয়াল ইসলাম ও আল্লাহামসিন শাহাদ আল্লাহ ইহা ইহ আহাদাসোল্লাহ ওয় এ কামে সোলাহ ওয়া ওসমাদ মুখানে রাসু সাল্লা সাল্লাম ইসলামের সঠিক বর্ণনায় দিয়েছেন এবং আমরা যদি কম্পেয়ার করি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের মধ্যে তাহলে দেখব যে প্রথম প্রশ্নে রাসুসাল্লাহ সাল্লাম মানুষের ইমান আকৃদা এবং তার চিন্তা জগতের তার বিশ্বাস জগতের বিষয় নিয়ে কথা বলেছেন যে বিষয়গুলো এখানে তিনি তুলে নিয়েছেন এটা মানুষের আকৃদার সাথে বিশ্বাসের সাথে চিন্তা চেতনার সাথে তার উপলব্ধির সাথে তার অন্তর্জগতের সাথে রিলেটেড একটা বিষয় আর ইসলাম যে প্রশ্নটা করা হয়েছে ইসলাম কি তার উত্তরে তিনি মানুষের প্র্যাকটিক্যাল বিষয়গুলো তুলে নিয়ে এসছেন যে বিষয়গুলো দিয়ে সে মহান আল্লাহ তালার নির্দেশ পালন করবে মহান আল্লাহ তালার আনুগত্য করবে মহান আল্লাহ তালার প্রত্যেক নির্দেশনা এবং গাইডেন্স মেনে চলবে সে বিষয়গুলো কিন্তু এখানে চলে এসছে ইসলামের রোপণগুলো আসলে সেটাই কারণ এগুলোকে বাস্তবায়ন করা ডিক্লারেশন অব সাহাদা এটা সারা বিশ্বের সামনে প্রচার করার একটা দায়িত্ব আছে আমি যে মুসলিম সেটা মানুষকে জানানো এবং মানুষকে বুঝানো যে আমি আমার স্রষ্টার অনুগত এক বান্দা सुरसारत्समर्पणकारी एक बानदा जीवन प्रत्येक क्षेत्र आत्मसमर्पण करवर्ती रोकगुल प्रैक्टिकल जगह प्रैक्टिकल जो इा शिक्षा दिखे जीवन सकल क्या इबादते परिणत कर महान आल्लार अनुगत्य एसरण मध्य दिए निर्देश अनुसार तृतय पर््यालय जाएगा एहसान शब्द पर अर्थाण अर्थ दया क्योंकि एहसान शब्द अर्थकानूबी परफेक्टलिंग অত্যন্ত সুন্দরভাবে সম্পাদন করা কোনো কিছু সঠিকভাবে আদায় করা সম্পন্ন করা এটা হচ্ছে ইসলামের আরেকটা বিষয় ইমামকে সঠিকভাবে পোষণ করা আদায় করা ইসলামের প্রত্যেকটা কাজকে পূর্ণ আনুগত্যের সাথে সুন্দরভাবে আদায় করা এটা হচ্ছে ইহসলামের মূল প্রেরণা মূল কথা এবং এজন্যই তিনি সংজ্ঞায় বলেছেন আনতে তারা তুমি আল্লাহর এবাদত করবে এমনভাবে যেন তুমি তাকে দেখছ আর যদি না দেখে থাকো তাহলে তিনি তোমাকে দেখছেন মিনিমাম এই পর্যায়ে তুমি থাকবে আসলে যখন কেউ এই অনুভূতি নিজের মধ্যে নিয়ে আসে যে সে আল্লাহকে দেখছে আল্লাহ সামনে আছে অথবা সে দেখছে না কিন্তু আল্লাহ তাকে দেখছেন আল্লাহর ক্যামেরার সামনে সে আছে তাহলে এটা থাকলে প্রত্যেকটা কাজ সে অত্যন্ত প্রপারলি এবং সুন্দরভাবে যথার্থভাবে সে সম্পাদন করবে এই অনুভূতিটা যখন হারিয়ে যায় এহসানের অনুভূতি তখনই মানুষের মধ্যে ফাঁকিবাজি চলে আসে প্রতারণা চলে আসে মে কি ভাব চলে আসে এবং তখন সে সঠিকভাবে কোনো কাজ আদায় করতে পারে না আদায় করতে সক্ষম হয় না এখানে ইমান এবং ইসলামের বিষয়টা অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করা যাবে যদি এহসান মেনটেন করা হয় এই জন্য এহসানটা নিয়ে এসছেন এবং আমরা আমাদের যারা ছাত্র আমাদের যারা আছে মুসলিম নতুন প্রজন্ম অথবা আমরা সকলেই যদি তিনটা জিনিস ভালো করে শিখি তাহলে আমাদের দুনিয়া আখেরাত দুটোর জন্যই কিন্তু ভালো আমাদের দুনিয়ার কাজে এমনকি কাজের বাইরেও যে সাধারণত যে কাজগুলো আমরা করে থাকি সেখানেও কিন্তু এহসানের প্রয়োজন দুটো কারণে এক আমরা চাই সেটাও সুন্দরভাবে হোক যাতে আমাদের দুনিয়াটাও কল্যাণ হয় দুনিয়ার প্রত্যেকটা কাজ ভালোভাবে সম্পাদিত হয় আর দ্বিতীয় হচ্ছে এই কাজগুলো সম্পাদিত হওয়ার ক্ষেত্রে আমরা আমাদের আখেরাতকে হারাতে চাই না অতএ আমরা দুনিয়ার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যেমন ভালো পারফরমেন্স আশা করি ঠিক তেমনি আমরা আমরা এটাও আশা করি যে আল্লাহর অস্তিত্ব যেন আমরা কখনোই ভুলে না যাই প্রত্যেকটা কাজ পারফর্ম করার সময় যেন আমরা আল্লাহর অস্তিত্বের কথা স্মরণ রাখি আল্লাহর মার্সির কথা স্মরণ রাখি আল্লাহর প্রতি ইমানের কথা স্মরণ রাখি যাতে করে আমাদের কোনো কাজ ইমানের সাথে সাংঘর্ষিক না হয় ইসলামের সাথে সাংঘর্ষিক না হয় এ দুটো কারণে আমাদের সানকে ইভেন ইবাদত এবং আমার প্রত্যেকটা কাজে মনে রাখা দরকার চতুর্থ যে প্রশ্নটা সালাম জিব্রই কবে হবে এখানে অত্যন্ত চমৎকার যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি জিজ্ঞেসকারীর চাইতে বেশি জ্ঞাত নন তিনি বলতে পারতেন যে আমি তোমার চাইতে বেশি জ্ঞাত নই এবং সেটাই তিনি মানে সরাসরি উত্তর হচ্ছে সেটাই কিন্তু তিনি এমন একটা এক্সপ্রেশন এমন একটা অভিব্যক্তি পেশ করলেন যা তিনি আসলে সবার উপর জেনারেলাইজ করলেন সবার উপর সবাইকে ব্যাপকভাবে ইনক্লুড করলেন তার মানে হচ্ছে এই যাকে কে সম্পর্কে জিজ্ঞেস করা হবে সে এবং জিজ্ঞেসকারী উভয় একই অবস্থানে কেউই আসলে কে আমত সম্পর্কে কিচ্ছু জানে না সেটি তিনি এখানে বুঝাতে চেয়েছেন তবে তিনি বলেছেন কেন জানে না তার উত্তরটা তিনি একটু পরেই লোকমান সুরা লোকমানের আয়াত থেকে দিয়েছেন কিন্তু তার আগে তিনি বলছেন কিছু আলামত আমাদেরকে জানানো হয়েছে এবং সেজন্য তিনি বলছেন ওখানি তোমাকে কিছু আলামত সম্পর্কে আমি জানাব এখানে তিনি দুটো আলামত উল্লেখ করলেন একটা হচ্ছে যখন বাদি তার মনিবকে প্রসব করবে এবং আরেকটা হচ্ছে যখন উটের নগন্য রাখালেরা বিভিন্ন বিশাল বিশাল প্রাসাদ বিশাল বিশাল বিল্ডিং বানানোর প্রতিযোগিতা লিপ্ত হবে বাদী তার মনীবকে প্রসব করবে এটার ব্যাখ্যা অনেকে বিভিন্ন রকম এসেছেন বলেছেন তার মধ্যে আছে যেমন কেউ বলেছেন যে মুসলমানদের প্রচুর বিজয় হবে তারা বিভিন্ন অমুসলিম দেশ দখল করবে এবং সেগুলোকে ইসলামের করাতলগত করবে এই অবস্থায় অনেক বাদী তাদের হস্তগত হবে এবং তাদের মেলামেশার কারণে তাদের ঘরে তাদের সন্তান হবে তখন এই সন্তানরাও যেহেতু বাদীর ঘরে সন্তান এই সন্তানরাও বাবার স্থলাভিষিক্ত হওয়ার কারণে दास घरे सतान स्न ये व्यक्ति व्यापक भाव बेचा कैना कर बेचा कैना करतेम एक आस दास সন্তান ছিল তার মনিবের ঘরে হয়েছে যে মূলত স্বাধীন তারা ভুলে এ দাসীদেরকে বাজার থেকে ক্রয় করবে তখন এমনও হতে পারে যে ছেলে মাকে ক্রয় করলো অথচ সে জানতে পারল না সে তার মা এটা হচ্ছে একটা খারাপ অভ্যাস যে এদেরকে আর বিতে বলা হয় উম্মাহাতুল আউলাদ যে সমস্ত দাসীর মনিবের ঘরের সন্তান হয়েছে তাদেরকে আবার বেচা কেনা করবে এবং যেটা খারাপ সেটা করার কারণে সে আধিক্যের কারণে এমন একটা সময় আসবে যখন ছেলেরা তাদের মাকে ক্রয় করবে যেটা উচিত নয় আর তৃতীয় আরেকটা অর্থ আছে এবং সেটাই ব্যাপকভাবে আমরা হয়তো মনে করতে পারি যে মানুষ বাবা মাকে এত বেশি নাফর মানি করবে তাদের অবাধ্য হবে যে মনে হবে যে ছেলেরা যেন বাবা মায়ের মনিব বিশেষ করে মায়ের মনিব এই এরকম একটা খারাপ অকোকল ওয়ালেদিন অকোকল ও আলেদাহ मायर खराब आचरण बाबा खराब आचरण बेड़े जाए जेको अर्थात उल्लेख कर द्वितीय बड़ बड़्डिंग तैर मेजी आज देखते आलामत शब्द सामने चले अलबोहम शब्द अर्थ होते खूब कलो কালো উট এটা উটের বৈশিষ্ট্য হতে পারে নগণ্য এমন লোক যাদের কোনো কিছুই নাই এখানে এটা হচ্ছে নগন্য রাখাল যাদের কোনো কিছু উঠ আরব দেশে কালো উট কিন্তু খুব লোকটিভ কিছু ছিল না লাল উঠটা ছিল তাদের কাছে খুব লোক্রিয়েটিভ কালো উটের রাখাল একটু নিম্নমানের এটা বোঝানোর জন্য এটা বলা হয়েছে যাই হোক এগুলো হচ্ছে কিছু আলামত আর রাসুল এখানে। আরেকটা কথা বলে দিলেন সেটা বললেন যে ক্যামতের এই জ্ঞানটা কেউ জানে না কারণ এই জ্ঞানটা হচ্ছে সে পাঁচটা জ্ঞানের অন্তর্ভুক্ত আল্লাহ ছাড়া কেউ জানে না অতএব আমি জানি না এটা কিন্তু কোন ফলট নয় কারণ আল্লাহ ছাড়া আসলে এটা কেউ জানে না তখন তিনি সুরালুকমাদের সে আয়াতটি উল্লেখ করলেন ইন আল্লাহ আন্দা আলমসা নিশ্চয়ই আল্লাহর কাছেই রয়েছে ক্যামতের জ্ঞান আর বাকি আরো চারটা যেটা সেটা হচ্ছে ওয়নজুল আগাইফ তিনি বৃষ্টি অবতরণ করেন কে কখন মানে বৃষ্টি আসবে এটা কখন বৃষ্টি আসবে এটা কেউ জানে না ওয়াইলা মুমাফিল আহাম এবং মানুষের রেহেমের মধ্যে বাচ্চাদানিতে কি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না কেউ জানেন আগামীকাল সে কি উপার্জন করবে এবং কোন ভূমিতে মারা যাবে এটাও কেউ জানে না পাঁচটা জিনিস বলা হয়েছে আজকাল হয়তো অনেকে বলবেন যে বাচ্চা বাচ্চাদানিতে কি আছে এটা তো আমরা মেশিনের মাধ্যমে জানতে পারি व्याख्या अर्थात बात मध्य तो मानसिशन कन्सिव करा मेरा तो आल्ला जाप हो तक कैमरारे जंत्रे मेडिकल गो महिला आयत कन्ट्राडिक्शन नहीं लास्ट क्या आज शेष कर प्रिय दर्शक তিনি যখন চলে গেলেন জিব্রিল তখন তাকে ফিরিয়ে আনতে বলা হল সেখানে গিয়ে দেখা গেল না কারণ জিব্রিলেন না ফলে তিনি তার জায়গা চলে গিয়েছেন তাকে আর পাওয়া গেল না তখন রাসুল ইনি হচ্ছেন জিব্রিল তোমাদের কাছে তোমার দিনকে শিক্ষা দিতে এসছে আসুন প্রিয় দর্শক এই হাদিস জিব্রিলের আলোকে আমরা নিজেরা নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করি আলোকিত হই আমাদের প্রজন্মকে সমৃদ্ধ করি এবং এই শিক্ষার আলোকে আমাদের ব্যক্তি পরিবার সমাজকে গঠন করে আল্লাহ তালা সে তৌফিক আমাদেরকে দান করুন এই আকাঙ্ক্ষা রেখে এবং এই পরামর্শ রেখে আজকের মত আলোচনা এখানে শেষ করছে হাজা ও সাল্লসাল আলা নবিয়ানা মোহাম্মদ ওয়া আলাহ আলহি ও আসহাব এজমাইন ও সালাম আলাইকুম ওরাকাত